আইডার জাদুর ফুল তোমরা কি জাদু বিশ্বাস করো দিবা স্বপ্ন বা মাছ উঠছে ফুল নাচছে ও বিশ্বাস কিন্তু করতেই হবে। কারণ বিশ্বাস করলেই শুধু তোমরা দেখতে পাবে তাহলে তোমরা তৈরি তাহলে শুরু করা যাক আইডা আর তার জাদুর ফুলের গল্প দিয়ে এ হলো কুইক্সভিল শহরের গল্প যাকে জাদুর শহর বলা যায় খেলনা গাছ বাড়ি এমন কি আসবাব সবই এখানে জীবন্ত হয়ে ওঠে কিন্তু একটা শর্ত আছে যারা জাদুতে বিশ্বাস করে তারাই শুধু এদের দেখতে পাবে ঠিক মাঝখানে একটা বিরাট বাড়ি আর সেখানে থাকতো আইডা আইডা ছোট্ট একটা মিষ্টি মেয়ে আর নিজের ফুলেদের সে খুবই ভালোবাসে গোলাপ কর্নিশন ডেফোডেল টিউলিপ এরাই ছিল তার আসল বন্ধু কিন্তু আইডা কখনো হাসত না ফুলের সুগন্ধ সূর্যের কিরণ ভোরের শিশির সবাই অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো ফল হয়নি সে তার ফুলেদের সঙ্গে কথা বলে তাদের যত্ন নেয় রোজ গাছে জল দেয় তবুও কিছুতেই হাসে না আইডার মুখ সারা সারাক্ষণ গোমড়াই থাকে আইডা ছবি আঁকতে ভালোবাসে আর তার বাবা তাকে খুব ভালোবাসে সে চায় তার মিষ্টি মেয়েটা একটু হাসু তাই আইডার বাবা বাড়িতেই একটা আকার স্কুলের ব্যবস্থা করে কুইক্সভিলের বাচ্চারা সেখানে আঁকা শিখতে আসত তার মধ্যে ছিল হেনরি এই ছোট্ট ছেলেটা হেনরি জাদু বিশ্বাস করত সে গাছপালা আর ঝোপঝাড়ের সঙ্গে কথা বলতো মেয়ে গেছে শুধু তার ওপরেই বৃষ্টি নামাত কেউ তার গল্প বিশ্বাস করত না কিন্তু তাতে হেনরির কিছুই যায় আসে না ठे झुले हृदपिंड आता देखान मानुषर हृदपिंड चूरी करे খোঁজে বেরোয় সত্যি কি এরকম হয় না মোটেই না তোমাদের অনেক বাজে কথা শোনা হয়েছে আমি কতবার তোমাদের বলেছি যে মিথ্যে কথা ছড়াবে না আমার কথায় কিছু মনে করবেন না স্যার বাচ্চারা আমি তা বলিনি বলছি না বিশ্বাস করো একটা সুন্দর দেখতে তারা নিজে আমাকে বলেছে হেনরির হাতের পেনটা জোরে জোরে মাথা নাড়ল কিন্তু চেরি তো জাদুতে বিশ্বাস করে না তাই সে সেটা দেখতেই পেল না ক্লাস শুরু করতে দেরি হয়ে যাচ্ছে আরে সেই মেয়েটা কোথায় যে কখনো হাসে না আইডা! আমার ফুল? আমি জানি না! ওদের কি হয়েছে দেখুন তুমি সবসময় এত কি চিন্তা করতে থাকো তুমি কি হাসতে শেখনি নাকি কিন্তু আমি হাসবো কেন বলুন তো আমার ফুলেদের দেখুন বোকার মতো কথা। আরে বাবা ওরা যাচ্ছে যাচ্ছে? কি ওহো আমি পাগল হয়ে যাব এর থেকে আমি পিয়ানো বাজালে ভালো করতাম শোনো সবাই এটা প্রকৃতির ব্যাপার সবকিছুকে একদিন মরতেই হয় এবার সবকিছু একদিকে রেখে নিজেদের আঁকায় মন দাও কিন্তু আইডার তো আকায় একটুও মন নেই তাই সে মন খারাপ করে ফুলেদের দিকে ওনার কথা শুনো না আইডা ওরা মরেনি ওরা শুধু নেচে নেচে ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ তো শহরের বাইরে একটা দুর্গ আছে তুমি জানো তো আমাদের পাতা কিচ্ছু ছিল না দিনের বেলা ওরা ওখানে থাকে না কারণ দুর্গের প্রহরী ভালো ব্যবহার করে না ওদের সঙ্গে কথা বলে না ভালো করে যত্ন নেয় না ওরা ওখানে নাচ করতে যায় से अदर्कमी जे जेखने पर लुकिए पड़े तहरी भेतरे ढुके शु फुलगंध पाय क्योंकि फूल देखते पायना সত্যি বলছো হ্যাঁ হ্যাঁ নাচ হয়ে গেলে যে যেখান থেকে এসেছে সেখানে ফিরে যায় আর তারপর আবার রাতের অপেক্ষা করে দাঁড়াও তুমি সত্যি কথা বলছো আমি নিচে দেখতে চাই কিন্তু রাতে আমি দূরগে যেতে পারবো না তাহলে কি করি আমাকে ভাব দে দাও আমার একটা বুদ্ধি এসেছে আমি যা বলবো তুমি বিশ্বাস করবে আইরা কারন শুধুমাত্র আমার কথা বিশ্বাস করলে তবেই তুমি না তখন ওরা তোমার খেলার ঘরেই নাচ করবে কিন্তু মনে রেখো ওদের কিন্তু অনেক জায়গা লাগবে যাতে নাচতে গিয়ে জিনিসপত্রে ধাক্কা না খায় জানোই তো নাচতে গেলে কত জায়গা লাগে তুমি ও নাচ দেখাতে হবে না কোনো দরকার নেই ক্লাস শেষ হতেই আইটা তাড়াতাড়ি নিজের ঘরে গেল ঘুম হয়েছে তোমার কিন্তু কে বিশ্বাস করবে যে পুতুলেরও মন আছে আসলে সে যা বিশ্বাস করে সেটাই তো আর সত্যি হতে পারে না ভালো করে ঘুমিয়ে নাও কেমন নাচ করতে হবে না তাই আর বেশি ক্লান্ত হয়ে পড়ো না যেন ফুলেরা আইডাকে কোনো জবাব দিল না কিন্তু সে জানত যে ওরা তার কথা শুনছে সেই রাতে আইডা বেশিক্ষণ ঘুমোতে পারল না হেনরি যা যা বলেছিল সব তার মনে ছিল সে তার খেলনার ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল যাতে তার ফুলেরা পালিয়ে না যায় ও চাইছিল না যে তারা কোনো বিপদে পড়ু তার থেকেও বেশি সে যেটা চাইছিল ও ওদের নাচ দেখতে চাইছিল আর তার বিশ্বাস ছিল যে সে সেটা দেখতে পাবে আমি যেন ফুলেদের নাচ দেখতে পাই এলো নিশ্চয় ফুলেদের ওরা বোধহয় নাচছে গিয়ে দেখে আসি আর সব ফুলেরা সেখানে ছিল গোলাপ, গোলাপেল সবাই ও কি অপূর্ব সেই দৃশ্য ফুলদানিতে যত ফুল ছিল সবাই মেঝেতে ঘুরে ঘুরে নাচছিল লিলি পিয়ানো বাজাচ্ছিল ফুলেদের নাচতে দেখে আইডার খেলনারাও আর থেমে থাকতে পারল না জীবনের সেরা রাত সব ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎই ঝাড়ু চেঁচিয়ে উঠল বুঝিনা বাবা এই বাচ্চাদের মাথায় আজগুপি কল্পনাগুলো কে ধরে দেয় নাচ দেখেছ আমি নিজেই জানতাম না যে পারি আইডা যেন এক পাও নড়তে পারছিল না কারণ সে এতটাই অবাক হয়ে গেছিল সে তার অসুস্থ ফুলগুলোকে খুঁজছিল আর চাইছিল যে ওরাও নাচুক কিন্তু শুধু ও একাই সেটা চাইছিল না এই যে তুমি তুমি নাচবে নাচলে ঠিক আছে চলো আমরাও নাচি ব্রেন্ডা হ্যাঁ চলো যতটা পারি আনন্দ করে নি ওদের রং ফিকে হয়ে গেছে তাও কত খুশি দেখাচ্ছে আহ ভেবেছিলাম কোনো দিনও বেরোতে পারবো না ভেতরে ঘুট ঘুটে অন্ধকার এখানে কি হচ্ছে নাচি পার্টি করছি পার্টি নিজেকে যে কোন সুন্দর কিন্তু ফুলেরা নাচতে গাইতে এতটাই ব্যস্ত ছিল যে সোফিকে দেখার কারো সময় ছিল না তারপর সে খোলা দেরাজের ওপর বসলো আর ভাবলো কেউ হয় তোকে দেখতেই পাচ্ছে না কিন্তু তবুও কেউ এলো না অবশেষে ও ঠিক করলো যে ও একাই নাচবে কিন্তু তুমি ঠিক আছো তো লাগেনি তো ও তুমি সুন্দর আমাকে তুলতে পারে? তুমি যাও আমি ঠিক আছি ও আমরা তো আছি তোমরা আমার সঙ্গে এত ভালো ব্যবহার কেন করছো বলো তো কেন করবো না चले जाब ना तुम्हारा प्लीजना भाई फुले चिंता करो ना तुम्हरा आगे मतंदर आईडा बहर बागान दिखे तकाल আর সত্যি আশ্চর্য ব্যাপার হাসিতে ওর মুখ উজ্জ্বল হয়ে উঠল এখন ও জাদুতে বিশ্বাস করে আর আইডা জানত যে কি করতে হবে আইডা এখন সূর্য আর চাঁদের সঙ্গে কথা বলে সে চামুচের সঙ্গে গান গায় আর গাছের সঙ্গে নাচে কারণ এখন সে জাদুতে বিশ্বাস করে আর চারিদিকে সে জাদুর খেলাই দেখতে পায় ফুলেরাও তার কথা রাখল তারা বছরের পর বছর আইডার কাছে আসতে থাকলো প্রচলিত আছে কুইক্স ভিল শহরে এখনো রোজ রাতে ফুলেরা নাচে আইডার ফুলেরা যারা কুইক্সভিলে জাদু এনেছিল আর ছোট্ট আইডার মুখে হাসি ফুটিয়েছিল